আয়সা রাজ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম ব্যক্তিকে মসজিদে কোরআন পড়তে শুনলেন তিনি বললেন আল্লাহ তার প্রতি করুন সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সুরা হতে ভুলে গিয়েছিলাম আব্বাদ ইবনু আবদুল্লাহ রহমতুল্লা আলাহী আইসার রাজ্লা তু আল্লাহ হতে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আল্লাহ আমার ঘরে তাহাজদের সালাত আদায় করলেন সে সময় তিনি মসজিদে সালাতরত আব্বাদের আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হে আয়সা এটা কি আব্বাদের কণ্ঠস্বর আমি বললাম হাঁ তখন তিনি বললেন আল্লাহ আব্বাদের পতিরহম করুন